বাংলা মানবতা সমাধান ব্রহ্ম নম্বারম্বাশ নম্বারম্বা সসালামালকম ওরমতলাতামিন দূরেরও কাছের সকল দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের ধারাবাহিক আলোচনা জন্ম নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিতে এর সুফল ও কুফল এ পর্যায়ে আলোচনায় অংশ নিচ্ছেন আমার ডান পাশে বাসা আছেন শাহ এবং সর্ব বামে যিনি উপবিষ্ট আছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে সারা বিশ্বে যে বৈশ্বিক একটি আন্দোলন চলছে একটি বিপ্লব চলছে জন্ম নিয়ন্ত্রণ করা বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শিশু বা সন্তান জন্মের হারকে কমিয়ে দেওয়া কখনো কখনো শূন্যের কোঠায় নিয়ে আসা এটা কতটা ভয়াবহ এবং কতটা অযৌক্তিক আসুন আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মুখ থেকেই শুনি শেখ কাজী ইব্রাহিম আমি আপনাকে আহ্বান করব। যে আজকে জন্ম নিয়ন্ত্রণ এবং এর যে সমস্ত অধুনা সামগ্রী পদ্ধতির উন্মেষ ঘটেছে আবিষ্কৃত হয়েছে বিভিন্ন উপকরণ এটা যেভাবে যত্রতত্র ব্যবহার হচ্ছে কোনো রকমের রেস্ট্রিকশান ছাড়াই বাধ্যবাধকতা ছাড়াই এক কথায় আমরা বলতে পারি এটার অপব্যবহার বিশ্বব্যাপী এই অপব্যবহার চলছে এখানে চরিত্রহীনতা ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে আমরা এটাকে শনাক্ত করতে পারি কিনা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ আবাদ জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার বিশ্বব্যাপী অনৈতিকতার একটা অন্যতম কারণ এটা ঠিকই একটা অন্যতম কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি কারণ আসলে একটা অনৈতিক বিশেষ করে তারুণ্যের যেই দাবি মানুষের যে যৌন একটা দাবি আছে তারুণের দাবি আছে চাহিদা চাহিদা আছে নারী পুরুষ উভয়েরই আছে যেটা বৈজ্ঞানিক ভাবে আমরা জানি যে মানুষের যে যৌন গ্রন্থি এটা মানুষের জীবনে যতটা প্রভাব বিস্তার করে দৈহিক তার দৈহিক মানসিক অন্য কোন গ্রন্থি এত বিশাল প্রভাব বিস্তার করতে পারে না একটা তরুণ হয়ে যায় যেন রূপান্তরিত হলো একটা তরুণী মেয়ে হঠাৎ করে সে কি হয়ে গেল যে তার একটা অন্যরকম অস্তিত্ব সে লাভ করলো লাভ করলো সর্বদিক থেকে। তাহলে কতটা প্রভাব বিস্তার করে এই তার মানব জীবনে এই জন্য এই যে তার একটা উদ্বেলিত জীবন যখন জীবনে ঘটে তখন এটাকে নিয়ন্ত্রণ করে দুটো জিনিস একটা হলো আল্লাহ যেটাকে আমরা বলি আর একটা হলো সামাজিক ভয়। কিন্তু তাকে সহায়তা করে অবশ্যই তো আল্লাহর ভয় যেটা সেটা তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে মানুষ নামক এই যে আল্লাহর সৃষ্টি পৃথিবীর কোন আইন পৃথিবীর কোন বিধান এই মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে না যতক্ষণ না তাকে তার সৃষ্টিকর্তার বিধান দিয়ে তাকে কন্ট্রোল করা না হয় এই পর্যন্ত কেউ সফল হয়নি তাইলে একজন মানুষকে বিরত রাখতে হলে দুটো জিনিস একটা হলো আল্লাহর ভয় আরেকটা হলো সামাজিক লাঞ্ছনা এবং বেজ্যোতি অপমান হওয়ার ভয় তো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আবিষ্কার হওয়ার কারণে তরুণদের এখন আর কোনো ভয় নেই যে একটা অবৈধ নারীর সাথে তার সম্পর্কের কারণে একটা অবৈধ সন্তান পৃথিবীতে এসে সম্ভাবনার কারণে তাকে একটা অত্যন্ত পরিস্থিতিতে পড়তে হবে। বা একটা মেয়ে যেটা আগে ভাবতো যে অন্যায় কোনো পথে গেলে হয়তো আমি অবৈধ সন্তানের মা হয়ে আজীবন আমি কলম কিনি হয়ে হবে এই যে একটা ভয় ছিল তরুণদের তরুণের ভিতরে এই ভয়টা কিন্তু জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার যত্র তত্রহণে দূর হয়ে গেছে মহামারী রূপে এখন আমরা দেখতে পাচ্ছি অনৈতিকতা দেখতে পাচ্ছি অতএব যেটা আমরা এখন বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীদের মধ্যে যে অবাধ যৌনাচার যৌনাচারের যে চর্চা এমন হয়েছে যে এখন আর কোন ভয় ভীতি নেই তরুণ তরুণীদের বড় কোনো গেদারিং যেখানে হয় সেখানে দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী অবাধ প্রাপ্তি সরবরাহ এবং এগুলি লজ্জাকর একটা ব্যবস্থাপনা যেমন ভাবে সমাজের ছেলে মেয়েকে কমানোর এবং দুর্নীতি অন্যায় অবিচার বাড়ার একটা বড় মাধ্যম ঠিক তেমনি ভাবে এই চরিত্রহীন করে গড়ে তোলার এবং গোপন পাপ ছড়িয়ে পড়বে সাথে সাথে আল্লাহ রসুল বললেন যাবে যখনই যুবক যুবতী এই বিষয়ে একবারে হয়ে যাবে এবং তাদের অন্তরে যখন ভীতি কোনো সঞ্চার করবে না যে পিতা মাতা কিছু বলবে তখন তারা নির্দ্বিধায় এ পাপে জড়িয়ে পড়বে এই কথাটা আল্লাহ রসুল বলেছেন যে না এভাবে সরিয়ে যাবে আর তারা আমরা বাস্তব দেখতে পাচ্ছি যখনই তারা ওই অপমানকে ঢাকতে পারছে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে তখন তাদের কাছে যে ব্যক্তি লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন রাজি সারাকা চুরি করলে ও জেনা করলেও সে কি জানাতে যাবে চুরি করলে গেল তখনও তিনি এবং সমাজ অপদস্ত হয় আর অন্য কোনো পাপের মাধ্যম দিয়ে মানুষ সমাজে অত অপমান হয় না হয় না স্বাভাবিক অবশ্যই একটা মানুষ পিতা গালি দিয়েছে কিন্তু সমাজ অত অপমান হবে না মহাপের সমাজে কি হবে আবার যে কথাটা এখানে উপলব্ধি করছি এই মুহূর্তে আপনাদের আলোচনার প্রেক্ষিতে সেটা হচ্ছে যে আমরা কিন্তু বলছি জন্ম নিয়ন্ত্রণ জন্মহারকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু এর উপকরণ সামগ্রী ব্যবহারের সাপ্লাই এগুলোর পরিবেশনা চলছে সমাজে যে কারণে আজকে শহর বন্দর থেকে শুরু করে গ্রামে গঞ্জে আমাদের চপলমতি যুবক যুবতী তরুণ তরুণী এরা তাদের নৈতিকতা হারিয়ে ফেলছে সমাজে জেনা অন্যায় যে আমাদের এই বক্তব্য থেকে যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার বিশ্বব্যাপী অনৈতিকতা তৈরি করছে এখান থেকে কেউ যাতে মনে না করেন যে তাহলে আমরা কিন্তু আগের পর্বগুলিতে সেটা বলতে চাচ্ছি আলোচনায় আমরা আসবো শেখ আমরা আসবো যে ইসলাম অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে হ্যাঁ এটার যে অনুমোদন কিন্তু আজকের আমরা এর একটা কুফল সম্পর্কে উপলব্ধি করছি উপকরণ সামগ্রী জি যে এর যে মাধ্যম তৈরি করেছে মানুষ সামগ্রী জি অন্যায়ের ব্যাপকতা আছে এটা পর্যায়ে অন্যায় পরিসরে সংঘটিত হওয়ার একটা বিষয় সেই পর্যায়ে সমাজ এখানে একটা অর্থনৈতিক অনৈতিকতা এখানে সৃষ্টি হচ্ছে যে যে জাতিরা অন্য অপর যে জাতিগুলিকে বুঝাচ্ছে যে তোমাদের বিস্ফোরণ হয়ে গেছে একটা বিশ্ব বাজার হিসেবে তারা কিন্তু একটা মারাত্মক অনৈতিকতা মানবতার প্রতি অপরাধ যে একটা জাতিকে আমি উপদেষ্টা সেজে একটা বলতে পারি আমি যেটা বুঝেছি অর্থনীতি সেটা আছে কিন্তু এরপরে দেখবেন যে ঠিক আমাদের সমাজে এক্স রে প্রতি ডিস্ট্রিক দেখবেন যে মা ও শিশু হাসপাতাল আমরা চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাল আবারও আমরা আলোচনায় প্রবৃত্ত হব ইনশাআল্লাহ ততক্ষণে সাথেই থাকুন আসসালাম রহমতুল উইটনেস ডাক নাইক ইন ব্যাটেল সম্মুখ সময়ে সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ Hashim Madani. অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা পিস টিভি বাংলা দূরদর্শনের সামনে বসে আমাদের আলোচনা শুনছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আলোচনার বাকি অংশ শুরু করতে যাচ্ছি যে কথা চলছিল যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অবাধ ব্যবহার আজকে আমাদের জাতীয় তরুণদেরকে অনৈতিকতার পরিবার পরিকল্পনার নাম দিয়ে যে পরিবারকে সুসংগঠিত করার নাম দিয়ে মানুষকে এই পথে নামাচ্ছে দ্বিতীয় হলো জন্ম নিয়ন্ত্রণের নাম দিয়ে তৃতীয় উত্তম সেবা দেওয়ার নাম দিয়ে সে খ্রিস্টানদের যে মেরি নামক বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে এই সমস্ত ক্লিনিক বা হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে চিকিৎসার নাম দিয়ে মেয়েরা রাজাতে সহজে অবাধে এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়ে যেতে পারে তাদের কাছ থেকে সেই চিকিৎসা সেবা নিরাপদ পারে তাহলে এরা কি কাজ করছে দেখুন হ্যাঁ এখনো জন্ম নিয়ন্ত্রণের নাম দিয়ে অপকর্মে লিপ্ত করাচ্ছে একটা কুমারী মেয়ে যেন সে অপকর্ম যেটা আমাদের দাবি ছিল যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অপব্যবহার বাদ ব্যবহারের কারণে বিশ্ব নয় অনৈতিক একটা অবস্থা তৈরি হয়েছে এটার কিছু দিকটা আমরা তুলে ধরছি তার মধ্যে একটা আজকে যেটা বিশ্বব্যাপী আমরা দেখি একটা যৌন শিক্ষা শিশু কিশোর পরিকল্পিত ভাবে প্রিভিং টুগেদার এ বাধ্য করা হচ্ছে বা প্ররোচনা দেয়া হচ্ছে বয় ফ্রেন্ড গার্ল কালচার একসাথে বসবাস করছে কোনো পারিবারিক সে বন্ধন নেই যেখানে সেখানে তারা চলে যাচ্ছে এবং সারা বিশ্বে পর্ণোগ্রাফি যেভাবে একটা মহামারীর রূপে ছেয়ে গেছে সবের ফলশ্রুতিতে আজকে যে ব্যাবিচারের একটা প্লাবন একটা প্লাবন সমাজে সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হতে পেরেছে এটা ইয়াহার তাহার হেমারে এই বাক্যটি মুসলিম গ্রন্থের এক হাদিসের অংশ যে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না কেমনে এটা জেনায় লিপ্ত হতে পারে এবং এটা তাদের কাছে এত সহজ হতে পারে কি করে এখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের মাঠে প্রতিষ্ঠানের পিছনে প্রতিষ্ঠানের সামনে বড় বড় প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে এবং যেকোন জীবনে বুঝতেন না এখন শিক্ষক জীবনে বুঝতেছেন তা নয় হলো বিশ বছর আগে হলো বিশ বছর আগে যে আমাদের ভালো পরিবেশ ছিল কিছুটা এই পরিবেশটা তখন ছিল না তখন আমরা ভাবছিলাম যে এদেশের বাস্তবতা হয় কি করে যেমন সমাজে পাপকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম দারিদ্রতা প্রসার করার মাধ্যম সমাজে জনন জ্ঞান কমিয়ে দেওয়ার মাধ্যম ঠিক এই ব্যবস্থাপনা যেনাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম এবং নাই পুরুষকে যুবক যুবতীকে আর সেই ব্যক্তি আহত হয়ে সেই পাপ কাজটি সেই অনৈতিক কাজটি সম্পন্ন করে তখন ইসলাম এ ব্যাপারে পাপি এবং আহ্বায়ক দুজনকেই সমে তারা যে অপরাধী এ ব্যাপারে কি বলেছে একটু বলবেন আসলে ইসলাম এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছে যেমন আল্লাহ রাসুল সালাম বলেন তার ইসলামের দাওয়াত পরিমান যে ব্যক্তি ইসলাম বিরোধী দিকে দিকে পথভ্রষ্টার দিকে অনৈতিকতার দিকে পথ দেখাবে এ পদ দেখানোর কারণে মনে করেন হয়তো একজন ব্যক্তি তিনি এই ইসলাম অনৈতিকতার দিকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে শতজনকে পদ দেখালেন তাহলে শতজন কাজ করে যে আপন আপন যতটুকু পাবে তার চেয়ে এক শত গুণ আরো অপরাধী হবে সেই ব্যক্তি অতি আফসোসের সাথে বলতে হয় আমরা আজকে হয়তো আমরাও আলেম বলে পরিচিত সমাজে সমাজে এমন কিছু আলেমও বলে পরিচিত রয়েছে যারা আজকে বিভিন্ন মানুষের কাছে অর্থের বিনিময় বিক্রি হয়ে গেছে তারাও দেখবেন এ ব্যাপারে সঠিক এবং সঠিক কর্মনীতি করতে হবে এখানে যেটা শহীদুল্লাহ খান মাদানী বলছিলেন যে আসলে এই যে যারা এই ব্যবস্থাপনা পদক্ষেপ নিয়েছে তারা কতটুকু অপরাধী এবং যারা এ অন্যায়ের সাথে জড়িত তারা কতটুকু অপরাধী এই কথাটা স্পষ্ট করতে গিয়ে আমরা ওই হাদিসটা খোলাখোলি ভাবে পেশ করতে পারি জালা রসুল বলছেন যে মান দায় আলা জলালা কোন ব্যক্তি যদি জলালা পাপের দিকে অন্যায়ের দিকে দাওয়াত দেয় ফলাহ বিজরুহা অবিজ্রোহমান আমেলা বেহা তাহলে তার পাপ হবে সাথে সাথে ওই পাপে যত মানুষ জড়াবে সমস্ত মানুষের যত পাপ হবে সমস্ত পাপ এ লোকের হবে যিনি আহ্বান করেছেন ব্যবস্থাপনা এই হাদেশ দ্বারা প্রমাণিত হয় যে যারা আজকে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা করেছে এবং করছে তাদের ওইরূপে পাপ হবে এই পাপে যত মানুষ পৃথিবীতে জড়াচ্ছে এবং কেমাত পর্যন্ত যত জড়াবে আল্লা রসুল সালাম প্রমাণ করেছেন এমন পর্যায়ে বর্তমান দেখবেন যে এই জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা নামে বহুজন চাকরি করছেন এক্ষেত্রে আমরা সতর্ক করার জন্য এবং এ কাছ থেকে বিরত থাকার জন্য ওই হাদিসটাও পেশ করতে পারি যে আবহাওয়ার বলেছেন যে কাবিল হাবিলকে হত্যা করেছে করে এতে কেয়াম পর্যন্ত্রন্সের অনুযায়ী চলছে আমাদের কতটুকু দায়িত্ব তারাই বিভ্রান্তি থেকে অগ্রপথ দেখাবেন তো তারাই অথব ওলামাদের কর্তব্য হল সঠিক জিনিসটি কোরআন থেকে সঠিক ভাবে তারা যাতে তুলে ধরেন এবং ইসলামের যে একটা মূল নীতি হারাম হয়ে যায় এটা একটা মূলনীতি তো সেই মূলনীতিতে আমরা যদি দেখি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীকে এগুলো আজকে যেমন নৈতিক অবক্ষয়ের একটা বিশ্বব্যাপী মহামারী আমরা দেখতে পাচ্ছি সমাজে এবং নৈতিক অবক্ষয়ের কারণে কিন্তু দারিদ্রতা ব্যবস্থা তৈরি করে রিজিকন্বেষণ করে অর্থাৎ যদি বৈধ পারিবারিক জীবন যাপন করো তাহলে কিন্তু রিজিকের একটা ব্যবস্থা আল্লাহ পক্ষ থেকে ব্যবস্থা হবে আর ব্যবচারের দিকে গেলে কিন্তু দারিদ্র আসবে সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা অবগত হতে পারলাম আমাদের সম্মানিত আলোচকবৃন্দের আলোচনা থেকে যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর বিশ্বব্যাপী যে অবাধ ব্যবহার নিয়ন্ত্রণহীন ব্যবহার এই ব্যবহার পদ্ধতি আমাদের যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করেছে চরিত্রহীন আদর্শহীন করে গড়ে তুলেছে এবং যার ফলে আমাদের অভাব দুঃখ দণ্যতা এর আধিক্য সৃষ্টি হওয়া ছাড়া কালেও। আমরা আল্লাহ সুবাহন আহতআল্লা রহমত দয়া এবং তার বারাকাত লাভ করতে পারবো না সুতরাং আসুন আমরা দূরে এবং কাছের যারা যেখানেই দূরদর্শনের মাধ্যমে আজকের বক্তব্য শ্রবণ করছি তারা সকলেই পবিত্র কোরআন এবং সহিদের আলোকে আমরা আমাদের জীবনের কর্মসূচি নির্ধারণ করি আমরা বিভ্রান্তিমূলক কোন রকম অপপ্রচার কিংবা অপকর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের এরৌকিক জীবনের সফলতা থেকে বঞ্চিত না হই মহান আমাদের সেই তৌফিক এনায়ত করুন আমি আসসালাম ربنا الله ربنا الله الله ربنا الله ليس وي الله يا ربنا ايلا الله ربنا الله ربنا الله ربنا الله ليس وي الله يا ربنا ايلا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 সেরা মাধ্যম বিশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ কোড বিভান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 টেলিফোনের টাকা ট্রান্সফারের জন্য কল করুন টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন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 जानून थ जापर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ आज रे आठटा पुन सम्प्रचार सकाल साठलाशे पीस टी बांगल्